আছেন শুরু করেন আসসালাম শুক্রিয়া আদায় করছি আল্লাহ সাহান আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি সময়ে আলোচনায় বসার তহকে দান করেছেন আলোচনা শোনার তাহার করেছেন আমরা আল্লাহ সুবাহ পাশাপাশি কর্তৃপক্ষের যারা অনেক কষ্টসাধ্য করে কষ্ট করে এই গুরুত্বপূর্ণ বিষয়টা উদ্যোগ নিয়েছেন এবং আমাকেও কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবাহ সবাইকে উত্তম বিনিময়ে দান করুন কথা বলে নেই আমাদের ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হওয়ার কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং উস্তাদিনী সাহেবুল ইসলাম ভাই উনি অসুস্থ এরপরে উনার পারিবারিক অনেক অসুস্থ নেটের সমস্যা অনেক সমস্যা বিভিন্নভাবে চাকরির বিভিন্ন সমস্যার কারণে উনি আর অংশগ্রহণ করতে পারলেন না একসাথে করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ সালন তো তা অধিদান করেন একটা বিষয় হলো যেহেতু বিষয়গুলা অনেক বিস্তারিত সম্ভাবনা সব বিষয়ে বিস্তারিত আলোচনা করার प्राथमिक एक धारणा देखी तो आलोचना शुरू कर आलोचना कर नुसुस पाटे सलाबान ये जगह सलाब परिचित नुसूस पाटे सटिक पद्धति এরপরে আকিদার ক্ষেত্রে সালাবদের মানহাজ মানহাজ মাঝহ পন্ত্রে মুসলিমদের করণীয় এসব বিষয়ে ইনশাল প্রাথমিক আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ প্রথম বিষয় হলো যে নসুস পাটে সালাবদের মানহাজ নসুসটা কি थम प्रश्न पटे साल मानह नुसुस की, की। तो नो तुन नो तुन तो तो, नुसुस पटे साल मानह नुसुस नुसुस शब्द नश्न बहुब नशन बोला मन कर लिखल क्यों कथा लिख लो एग्लासा निकल शब्द सर नसुस अर्थ भिन्न जदि शब्दिकर्थे अनेस के व्यवहार करवहार आर भाव মানে আল্লাহ যে কালামটা আছে এই কালামটা হলো কি আলহামের যে হাদিস হাদিসগুলো আছে এই হাদিসগুলোও কিন্তু নস হাদিস কউলে হোক এ হোক বা তাকরির হোক রস্লাম কোনো কথা বলছেন রসুল্লাহ আলি সাল্লাম কোনো কাজ করছেন समर्थन कर नुसूस दर उदेश सालफ अर्थात पूर्ववर्ती जरा आगे चले गे तरह के सालफ बोला शादी करते बावपुरुष पारिभार्षिक भाव सलाफ क मन करेंलाफ आबेन तब तबेन सबाई हलन साल ये बसि विशुद्ध मत हम जो सलाफ हल साहबाइ कराम कि सलाफ সাহাবাহ যে যুগ এরপরে হলো দ্বিতীয় যুগ এবং তৃতীয় যুগ এই তিন যুগের যারা উলামায় কারাম আছেন বা যারা বড় বড় ব্যক্তিত্ব আছেন বা যারা মুসলমানরা আছেন সবাই হলেন কি সালাব তো সালাফরা দেখেন কোরআন শুনার ক্ষেত্রে সালাফরাই আমাদের আইডেল কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে যারা শিখছেন এরা হলেন সাহাবাই করামদা সাহাবাইকার থেকে শিখছেন তাবিন্দা তাবিন থেকে তবে তাবিন্দা এর কারণে সর্বোত্তম যুগ এটা এবং এরাই সবচেয়ে বেশি কি এদেরই অনুসরণ সবচেয়ে বেশি আমরা অনুসরণ করতে হবে এখন আমাদের যে বিষয়টা হলো যে দেখেন জ্ঞানের যে ধারাবাহিকতা অহির জ্ঞান এটা কিন্তু নির্ভর কোরআন সন্ন্যার জ্ঞান নির্ভুল কোরআন নির্ভুল হাদিস ও সে হাদিস গুলা এগুলাতে নির্ভুল কোন সমস্যা নেই একবার ভুল এগুলো আমাদেরকে মানতেই হবে এগুলোর মধ্যে কোন সন্দেহ করা যাবে শুধুমাত্র হাদিস হাদিস না না তাহলে কিন্তু হবে সমন্বয় করে ও বইটাকেই মানতে হবে মনে করেন আমি কোরআন মানলাম কিন্তু হাদিস মানলাম না তাহলে কি হবে আল্লাহ সুহানা বলছেন ওয়াকিমসালা নামাজ কয়েম করো এখন নামাজ কয়াকাত কায়েম করব। কিভাবে করবো তার পদ্ধতিটা কিভাবে দাঁড়াবো কিভাবে রুকু দেব কিভাবে না এগুলো জানবো কেমনে এর কারণে আল্লাহ বলছেন আল্লাহর এত করো এবং রসুল সাল আলহিসামের এত করো আল্লাহর অনুসরণ রসুল সালামের অনুসরণ আল্লাহর মান আতা আল্লাহ ফাঁকা দতা মান আতা হবে নুসুস বলতে কোরআন আর কোরআন মধ্যে থেকে আমাদের দুইটাকেই মানতে হবে কোনটা ছাড়লে কি হবে না আমাদের আমরা পাবো না কোনো একটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে না আমাদের মুক্তি হবে না আমাদের দুইটাকে সমন্বয় করে चलते हादी दे देखा जाए संघर्ष देखते संघर्ष नहींस्परिक संघर्ष बाज नहीं हाँ बुजे कारण मस्तिष्क सीमाबद्धतार कारण अनेक समय कि मना होते मध्य हादीस मध्य तारूज मना वास्तव में क्योंकि মৌলিক ভাবে কুরআ সন্ধ্যার মধ্যে নেই কোন সংঘর্ষ নাই তো খিতাবুল্লাহ আর একটা বিষয় হল খিতাব এবং রিজালুল্লাহ সমন্বয় দেখেন দিন দিন এটা কিন্তু আকাশ থেকে আচমকা চলে আসছে এমন না বরং আল্লাহ সুবাহ জিব্রাইল আলহ সাল্লামের মাধ্যমে রসুল সাল্লি সাল্লাম কে কি করছেন রসুলসল্লাহ আলি পাঠাইছেন রসুল্লাহ এর কারণে আমরা শুধুমাত্র কিতাবুল্লাহ মানলাম রিজালুল্লাহ মানলাম না মানে কিতাবুল্লাহ অনুসরণ করলাম কিন্তু কিতাবুল্লাহ অনুসরণ করতে গিয়ে যে সালাবদের বা যারা সালাব এদের বুঝ যে মানতে হবে এটা মানলাম না তাহলে কিন্তু কি হবে না আমাদের পুরানো হবে না কেমনে অর্থাৎ আমরা মানতে পারবো না কারণ আমাদের বুধ আর সাহাবাই বুধ কিন্তু এক না সাহাবায় সাহাবাইকরামদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাইকরামদেরকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা আর আমাদের শিক্ষাকে সমান হতে পারে তো কখনো হতে পারে না আর আল্লাহ সাহান সাহাবাইকরামদেরকে তো ইনতিহাবি করছেন বা নির্বাচনী করেছেন এর জন্য অহির জ্ঞানের জন্য বা এটা পরবর্তী পৌঁছানোর জন্য এর কারণে আমরা খিতাবুল্লাহ এবং রিজালউল্লাটাকে সমন্বয় করে চলতে হবে খিতাবুল্লাহ ছেড়ে শুধু যদি আমরা ডুব দেই তাহলে বেদাত ছড়াবে আবার কেবল যদি রিজালউল্লাহর সাহায্য ছাড়া খিতাবুল্লাহ নিজের মতো করে বুঝি তাহলে আবার দেখা যাবে অনেক সময় গুমরাহি তৈরি হবে এর কারণে আমরা খিতাবল্লাহ কোরআন সোনা এগুলাকে বুঝতে হবে बाकी सटी बोझार्ज्जे की रिजाले सहायत एक ग्रहण सलासूल सल अल्लमे सौ प्रजन्म তারা মুসুস কে আমাদের চেয়ে আরো বেশি বুঝেছেন তারা আয়াল ছিলেন বেশি জ্ঞানী ছিলেন মুসুস এর ক্ষেত্রে বেশি জানতেন তাদের হ্যাকমত সবচেয়ে বেশি অজ্ঞাময় ছিল এবং তাদের চিন্তা চেতনা সবচেয়ে বেশি বিশুদ্ধ ছিল তাদের আপেল গুলাও সবচেয়ে বেশি নিরাপদ ছিল তাদের বুঝের দিকে আমরা সবসময় কি করতে হবে প্রত্যাবর্তন করতে হবে হ্যাঁ ব্যক্তি বিশেষে কোন ভুল থাকলে দেখেন ব্যক্তি বিশেষে সালাবদের মধ্যে কি থাকে কিছু একজন সালাবদের মধ্যে এদিক সেদিক হতে পারে মনে করেন এক বিশেষ জমাব একদিকে একজন সালাব কি বলতেছেন এটা ভিন্ন কথা বলতেছেন তো এই সময় আমরা কি করব যেদিকে এই কথাটা গ্রহণ করতো করবো ব্যক্তি বিশেষে কিন্তু এরপরে সালাবদের মধ্যে শাখাগত বিষয়ে কি ছিল ইফতলাপ ছিল মনে করেন আকেদার ক্ষেত্রে হোক বা বিষয়ে হোক সালাবদের মধ্যে কি হয়েছে মতবিরোধ হয়েছে যেমন রসুল্লা সাহিম যখন করা করা হবে কি করা হবে না আমিন হবে নাকি বি হবে না এসব বিষয়ে সালাবদের মধ্যে ইত্তলাফ ছিল কিন্তু সালাবদের মধ্যে ইখতলাফ থাকলেও সালাফরা কি করেন নাই ধর বাঁধেন নাই বা মধ্যে পারস্পরিক যে একটা আন্তরিকতা ভ্রাতৃত্ব এটা কি নষ্ট হয় নাই তারা সময় ভাই ভাই ছিলেন আমাদের দেখা যায় ভিন্ন আমরা কোন একটা বিষয় সাধারণ একটা বিষয় নিয়ে এত চিল্লা খেয়াল না করে এটা আমাদের বাড়াবাড়ি বাড়াবাড়ি এর কারণে আমাদের সবচেয়ে নিরাপদ যে রাস্তাটা তাহলে আমরা যে কোনো একফের সময় সালাবদের মানুষটা দেখতে হবে। আসলে সব বিষয়ে যখন কোন এক হইতো সালাবটা কি করতেন কোরআনার দিকে আমরা ক্ষেত্রে সালাবদের মানুষটা কি ছিল সংক্ষেপে আলোচনা করব আসলে আকৃতার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আবার অনেক বিস্তারিত আলোচনা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সামনে এলম থেকে আসবে এবং বিভিন্ন ক্লাস আসবে এগুলাতে যারা ইচ্ছা ওই সময় পড়ে নিতে পারবেন বা আমাদের অনেক বইটাই আসছে মার্কেটে। অনেক যথেষ্ট করবেন। তো দেখেন শাব্দিক ভাবে হলো অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাসটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে মনে করেন কাফেররা একটা বিশ্বাস করতেছে বা হিন্দুরা একটা বিশ্বাস করতেছে মালাবন্ধ একটা বিশ্বাস করতেছে কোনো এক বিষয়ে একটা বিশ্বাস করতেছে তো তাদের যে একটা বিশ্বাস তো এই বিশ্বাস ঠিক আছে এটাও বিশ্বাস তাদের কিন্তু আন্তরিক বিশ্বাস এটা কিন্তু এটা বাস্তবতার সাথে কোনো সময় কি হয় মোয়াফিক হয় কোন সময় কি হয় মুখালিক হয় সত্য হয় কোন সময় কোনো সময় মিথ্যা হয় কিন্তু ইসলামে আকেদা যারা আমরা যেটা বোঝাই এটা হলো মনে করেন ইমান ফর আল্লাহ সম্পর্কে আকেদা ফেরিস্তা সম্পর্কে আপেদা রাসুল রসুল রাসুল সম্পর্কে এই সব বিষয়ে যে আকে এটা কিন্তু এটার মধ্যে কোনো শখ করা বা সন্দেহ করার কোন অবকাশই নেই এবং এটার মধ্যে কোনো ধরনের করা যাবে না মানে আপনি যদি আকেদার বিষয়ে কোনো ধরনের সন্দেহ করেন তাহলে এটা কি হবে না আপনার আকিদাই হবেন আকেদার ক্ষেত্রে সালাবদের মধ্যে এক হয়েছে আমি আগে তো বলছি আকেদার ক্ষেত্রে কি হয়েছে সালাবদের একাফ হয়েছে তো আমরা আকেদার ক্ষেত্রে কয়েকটা মূল নীতি যে কয়েকটা মূলনীতির সামনে রাখবো আমি সংক্ষিপ্তভাবে বলছি যে প্রথমত হলো আকেদার ক্ষেত্রে অর্থাৎ কোন কোরআন সুনার উপর আমরা করব করবো নির্ভর করবো আকেদার মূল কি হলো কোরআন সুনায় কোরআনার বাইরে যাবো না কোরআন শুননায় যে আকেদা বলা হয়েছে এটা আমরা গ্রহণ করব কোরআন শুনার বাহিরে যে আকেদা এগুলো করব করবো না আমরা অর্থাৎ কোরআনার সুন্না এবং সুন্নাতে সকল নুসুসকে কি করে নুসুসের পরিমাণ আনে আল্লা সুবহান কালামকে বিশ্বাস করে আল্লাহ যে সব বিষয়কে সাব্যস্ত করছেন সে বিষয়েকে কি করে সাব্যস্ত করে আহ একটা আপিদা আল্লাহ যেগুলাকে নাকচ করছেন সেগুলো কি করে নাকচ করে রসুল সাল আলহাসমের সুন্নার মধ্যে যেসব বিষয়ে বিশ্বাস করার কথা আছে সাব্যস্ত করার বিষয় আছে এগুলাকে বিশ্বাস এবং যেসব বিষয়ে নাকচ করার বিষয় আছে এগুলা কি করা নাকচ করা অর্থাৎ কোন এমন বিষয় নাই যেগুলা কোরআন সুন্নার বাহিরে আপিদা হোক ফিক হোক যাই হোক কোরআন শুননার বাহিরে কিন্তু কিছু নাই অর্থাৎ সামনে কোনো কিছু আসবে কিন্তু কোরআনার বাহিরে গিয়ে কোন কিছু করতে হবে না না কোরআনার ভিতরে থেকে আমাদের করতে হবে সব কিছুর সব সমস্যার সমাধান করতে হবে ইসলাম তো পরিপূর্ণ আল্লাহম তোমাদের দিনকে তো আমি আজকে পরিপূর্ণ করে দিয়েছি তাহলে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআন যখন ছিল ওই সময় এখন যদি মনে করি যে আমরা অন্য কোন কিছুর প্রয়োজন আকলের প্রয়োজন না আকলের প্রয়োজন না আকলের প্রয়োজন আছে মৌলিকভাবে যে আকল কোরআনার সাথে সাংঘর্ষিক এই আকলের কোন প্রয়োজন যাকে বলে আকলে সালিম কখনো কি হতে পারে না কোরআনার বিপরীত হতে পারে কোরআন এবং বিশুদ্ধ হাদসের কি হতে পারে না আকলে সালিম বিপরীত হতে পারে না যদি কোনো সময় দেখা যায় যে আকলে আকল কি করতেছে এই বিষয়টা মানতেছে না এবং কোরআন সুন্না ওইভাবে আসতেছে তাহলে আমাদের এ সময় কি করতে হবে কোরআনকেই মানতে হবে আকলকে পিছনে রাখতে হবে আকলের কথা কি করা যাবে না এই সময় মানা যাবে না কোরআনার মহাফির যদি আকল হয় তাহলে আকলকে গ্রহণ করবো না হলে কি করবো না আকলকে গ্রহণ করব। এটা হলো কিন্তু আপনি তো অনেক বড় মূলনীতি অনেক সময় দেখা যায় অনেকে কোরআন শুননার সুস্পষ্ট একটা বিষয় কোরআন শুননার মধ্যে সুস্পষ্ট ভাবে আসে হাদিসের মধ্যে আছে সালাফরাও বলছেন তারপরেও তার আকলের সাথে অনেক সময় মিলে না তার সীমাবদ্ধ আকলের সাথে অনেক সময় মেলে না বলে হ্যাঁ এটা কেমনে হবে আবার এটা তো হতে পারে না এটা তো আকল তো মানায় না এটা কিন্তু প্রাধান্য দিতে শুরু করছে আকলের সাথে যদি মোয়াফিক হয় কোন একটা যদি মিলে তাহলে তারা গ্রহণ করত। আকলের সাথে যদি না মিলতো তাহলে কি করতে একটা অপব্যাখ্যা করে ফেলত করে ফেলতো এটা থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে একটা বিষয় হলো করা যাবে এবং উম্মা আমলে নিয়ে আসছে এবং উম্মা এগুলাকে বিশ্বাস করে এগুলো তো আমাদের কি করতে হবে আকেদার ক্ষেত্রে এগুলা নিতে হোক বাকি খবরের ওয়াহিদ এ বিষয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে এগুলা বিস্তারিত বুঝবেন সবকিছু সব পরিবেশে যদি এখন আমি বোঝাতে যাই তাহলে সময় কিন্তু খোলা না আপনার সামনে যখন দর্শ করবেন যদি করেন বা যে কোন দর্শ করেন ওই সময় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে বাকি মৌলিকভাবে আমাদের যে বিষয়টা আপেদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা সালাদের বোঝানো যে কি করবো আপেদা বুঝবো এবং কোরআন সুন্নাকে প্রাধান্য দেবো আকলের উপর কোনো সময় আকলকে কোরআন সুনার উপর প্রাধান্য দেব না মনে করেন আল্লাহ সুহান সিফাতের বিষয়ে আমরা সিফাতের কোন বিষয়কে যেগুলা কোরআনকে সাব্যস্ত করব। যেগুলা নাকচ করছে বলছেন আল্লাহ সুতার মতো কোনো কিছু নেই সংক্ষেপে কি করা হয়েছে নাকচ করা হয়েছে যে আল্লাহ তাল্লাহর মতো কেউ নাই। কোনো কিছু নেই আল্লা সুবাহ যদি হাত আছে কিন্তু আল্লাহ সুবাহ হাতটা হলো কি এটা একটা সিফত এটা কোনো অঙ্গ না মানে মানুষের মতো না বা কোনো মাহ লুকের মতো না আল্লা সুবহানা আল্লাহ আল্লাহ খালে খালেপে এর কারণে আমরা আপিদা শিখার ক্ষেত্রে আপিদা বুজার ক্ষেত্রে দেখো যে কোরআনের মধ্যে কি আছে হাদিসের মধ্যে কি আছে এরপরে সাহাবাহিক ব্যাখ্যা কি করেছে। অনেক সময় দেখা যাবে বিষয় বিষয়টি করছেন সাহাবাইকার জমু সাহাবাইকার অনেক সময় কি হয়েছে ইফতলাপ হয়েছে আকেদার ক্ষেত্রেও হয়েছে বাকি পুরোহাতি বিষয় ছিল মেয়ারাজ বা এসব বিষয় নিয়ে কিন্তু আকেদার উসুলি বিষয় নিয়ে আল্লাহ তাল কোনো একটা সিপত অস্বীকার করা আমার আকলের সাথে আল্লাহ সুন্দর করছেন আবু হানিফা রহমা সাব্যস্ত করছেন ইমাম সাব্যস্ত করছেন ইমামি সাব্যস্ত করছেন ইমাম সাহবি সাব্যস্ত করছেন ইমাম আহমদিন্ত করছেন কিন্তু আমরা কি করতে করে দিচ্ছি ঠিক কেন এটা তো আকলু সাথে মিলানো যায় না বেটার কারণে তো মনে করেন মাকলুকের সাথে আল্লাহ এর কারণে এটা অনেক কঠিন বিষয় এ বিষয়ে কিন্তু মানুষ অনেক হয়ে যায় এখন এই বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে আমরা না এবং সালাবদের বুধ দেখি করব আকে দেখে গ্রহণ করব এর বাহিরে যাবো না এর বাহিরে গেলে কিন্তু নিরাপত্তাহীন সালাব সবচেয়ে আলাম সবচেয়ে বেশি জ্ঞানী এবং আমরা সালাবদের এই কথাটা ভুল কিন্তু অনেকে বলে যে সালাব্দ মানহাজটা আসলাম নিরাপদ কিন্তু পরবর্তী যারা আছেন এদের মানহাজটা কি হলো আলাম বা আহকাম না এটা কখনো না এটা ভুল মানহাজ কি করতে পারবো যাই হোক আপেদার বিষয়ে আসলে বুঝতে পারছেন তো যে আপেদার বিষয়গুলা অনেক বিস্তারিত অনেকে কি করে আকে দারি বিষয় ফেলে বরং কি ছিল ছিল না বিষয় ছিল এখানে এই পুরো বিষয় নিয়ে কি করতে আমরা কি করব না ঝগড়াটি করব না এগুলা নিয়ে করব না আমরা আমরা করব না কেন দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি একটা উসুল উসুলটা চমৎকার কি উনি বলছেন আল ইস্তিওয়া উলুমুল ওল আমল বিহি ওল ইমানুবিহি ও আজিব ই রহমতুল্লা আলহী আকেল্লা হল্লা সমুন্নত আল্লাহ সমুন্নত হওয়ার বিষয়টা বা ইস্তেহার বিষয়টা জানা এটার অর্থ আমরা করতে পারবো এটার মানা আমাদের জানা কিন্তু ওল কাইফু কিন্তু ইস্তিহাটা কেমন ইস্তিটার যে কাইফিয়ার এটা আমরা জানি না এটার ক্ষেত্রে আমরা কি করবো চোখ থাকবো আল্লাহ করবো কাইফিয়ার টাহ অর্থ করা যাবে শাব্দো যাবে কিন্তু আর কাইফিয়ারটা সম্পর্কে প্রশ্ন করা যাবে না কারণ বেদা কাইফিয়ার সম্পর্কে প্রশ্ন করা কি বেদা ওই ইমান বিহ্ন কিন্তু এটা কাইফিয়ার আছে বিষয়টা বা আল্লাহ তালা সমনত হওয়ার বিষয়টা मखलुकृश्य बोलते सीमा देहबादी मखलुक सदृश नाइक जाना नहीं এ বিষয়ে সোয়াল করা সুন্দর একটা চমৎকার এই চমৎকার মূল্য আমাদের সামনে থাকে তাহলে অনেক পাশার দূর হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় বিষয়টা হলো যে ফিখের ক্ষেত্রে সালাব্দের মান হাত দেখেন ফিখের ক্ষেত্রেও সালাব্দের ইফতলাপ হয়েছে প্রচুর ইখতলাপ হয়েছে কম হয় নাই কিন্তু সালাবদের মধ্যে ফিক নিয়ে অনেক ইস্তেলাফ হয়েছে शब्दी बुझ क्यों क्योंकि अर्थात जी अपन साथ তার কথার মর্মটা কি করা বুঝতে পারার নাম হলো কি আল্লাহ কি করতে বা একবারে গভীর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা এটা হলো ঠিক ঠিকের পারিপার্শ্বিক অর্থ হলো আমাদের সৈরাতের যে বিধিবিধান একটা হলো আকেদার সংক্রান্ত যেগুলো আমরা বিশ্বাস করব। আল আমালিয়া মানে যেগুলো আমরা কি করবো আমল করব আমরা যে আমল করব নামাজ পড়বো রোজা রাখব হজ করব কিভাবে করব কেমনে করব। এই বিষয়গুলাকে আমরা কি করতে হবে কোরআন সুন্না থেকে আহরিত করে আহরিত করার নাম হলো কি ইলমে অর্থাৎ যারা কি করেন কোরআন থেকে কোরআন সুন্না যেটা হলো কি শরীয়তের উৎস কোরআন এবং তার পাশাপাশি পেয়াস ইশতেহাদ এরপরে ইজমা এগুলো তো আছেই বাকি এটাও কোরআনার মোতাবিক হতে হবে কোরআনার কি হতে হবে মোতাবিক হতে হবে তো কোরআন সুন্না ইসমা পেয়াস যাই বলেন সবগুলা থেকে আহরিত কোরআন সুন্না মোতাবিক যে শরীয়তের বিধি আছে এই বিধিবিধান গুলা জানার নাম হলো কি বিধিবিধান জানার নাম হলো কি ফিক কারণ শরীয়তের মূল উৎস হলো কোরআনসুন্না আর কোরআনসুন্না থেকে যে মাসলাম এগুলা বের করা হবে এটার নাম হলো ফিক এর কারণে বলা হয় কি ফিক্ষে ইসলামী আল কিকুল ইসলামী এখন যদি আপনার ফিকটা কোরআনসুন্নার বাহিরে হয় ইসতেহাদ এরপরে ইজমা এগুলো বাহিরে হয় তাহলে কিন্তু এটা ফিখে ইসলামী হবে না বরং এটা ফিখে শায়তানি হবে মানে কোরআন সুন্নার যদি মহাফিক হয় কোন একটা ফিক তাহলে এই ফিকটা হলো কি আল আলফিকুল ইসলামী আর কোরআন যদি মহালিফ হয় তাহলে কি হবে এটা হবে না বরং অন্য কোনো ফিক হবে কি হবে অন্য কোনো পিক হবে এটা কোরআনার সাথে কিনে কোনো কিছু না কি কোরআন সুন্নার বাইরে না অনেকে ফিক শুনলে নাক ছিটকে নাক ছিটকে কি সন্ন্যায় কোরআন সুন্নার বাইরে যেগুলো এগুলা ফিক না আর যেগুলো কোরআন থেকে যে করা হয় ইস্তেহাত করে বের করা হয় যেকোনো ভাবে হোক যেগুলাকে কোরআনার আলোকে কোরআন করা হয় এগুলা ঠিক সুযোগ নেই এগুলা কোরআন সুন্নার বাইরে না তো প্রথম দরিল হলো উৎস হলো কোরআন এরপরে হলো সুন্না আর আরেকটা হলো উপস বলা যায় যে ইজমা কিন্তু এটা আরো অনেক অনেক কিছু আনছেন তো ইজমা ইসমাতে উম সাল পিয়াসিনা আলহামদিন কোন একটা শরীর বিষয়ে কোন এক যুগের সব মুস্তাহিদ কোন এক বিষয়ে কি হয়ে যাওয়া এক হয়ে যাওয়ার নাম হলো ইজমা তো এই ইজমাটা পাওয়া যায় কি নেয়া যায় কিনা এটা নিয়ে কিন্তু অনেক এটার মধ্যে কোন সন্দেহ নেই বা এটা একবার নির্ভরযোগ্য কথা যে সাহাবাহিক যে ইজমা এটার মধ্যে নাই ইজমা এটা কি করতে হবে মানতেই হবে সাহাবাইকার যে বিষয়ে ইজমা করেছেন কি করতে হবে আমাদের মানতে হবে এ বিষয়ে আপনারা আরো বিস্তারিতেন্ট অনেক গুরুত্বপূর্ণ সেভাবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এরপরে হলো পেয়াস কেয়াস কিন্তু উপ উৎস মূল কিন্তু শরীরের উৎস না কোরআনার উসুলের উপর ভিত্তি করে বা উসুলের উপর ভিত্তি করে কি করা হয় আমরা যে অনেক সময় নতুন একটা মাসলা আসছে এই মাসলাটা সমাধান দিব কেমনে এখন গণতন্ত্র আসছে আগে গণতন্ত্র ছিল না এগুলোর সমাধান দিব কেমনে তো কোরআন উপর আমি কি করতে বিভিন্ন উপর আমরা কি করতে করে কি করতে হবে এটাকে বের করতে হবে ডেমোক্রেটিক বা গণতন্ত্র এটা তো নাই এটা করবো কি করতে হবে এই মাসলাটা বের করতে হবে এটাই তেয়াস আর একটা কেস মনে করেন নিজের মন মতো করে নিজের রায় এটা কিন্তু মূল্যবত কেয়াস না এটা শরীর কোন দলিল যেটা কোরআনার মহাফে কিন্তু কোরআনার মহাফিক না এবং সাহাবা ইসমাহিক না যে কেস এই কে নাই কোন গ্রহণযোগ্যতা নেই পাঠে তো সালাবদের মানহাজ আমি আগে বলছি ওই সাহাবাহিকাম বা সাল সাহাবাহামদের সময় বা সময় ফিক কিন্তু ওইভাবে কি হয় নাই ভিন্ন আকারে আসে নাই পরবর্তীতে কি করা হয়েছে এগুলা কিন্তু ইতালাফ আছে ইতালাফ কিন্তু ওই সময় ছিল সাহেবে যুগে কি ছিল ইফতলাপ ছিল পুরোহাতের বিষয়ে ইফতালাফ ছিল এর কারণে আমরা পুরোহাতি বিষয় বা যে সাহাগত বিষয়ের ক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা মান হাজকে অনুসরণ করতে হবে যে কথাকে সালাফটা গ্রহণ করছেন যে কথাগুলা বা যে কথার দিকে অধিকাংশ সালাব কি ঐক্যমত এই কথা করতে হবে আমরা ক্ষেত্রে शिक्षार्तरा जा दुख प्रकाश कर समस्या कारण तरकनेकटेड हो गांधी धोर्धरे बसि इनशाला शीघ्र ही फिर आज সালাক্তের যে মানহাজ আমি বলছিলাম যে ইফতলাফি যে মাসে আছে এগুলার ক্ষেত্রে কি করব না আমরা বাড়াবাড়ি করবো না বরং উসলে বা ইলমি জবাব দেবো বা যারা ভুল করতেছেন তাদেরকে বলবো তারা যে ইশতেহাতে ভুল করেছেন এর কারণে আমি একজনকে মসজিদ থেকে বের করে দেব বা কার হাত ভেঙে ফেলবো এটা করা যাবে না কেউ কারো করা যাবে না এ পক্ষ না সে পক্ক না সাফের সাথে হানাবিদের ইতলাপ হানামিদের সাথে উম্মার ঐক্যকে আমরা কি করতে হবে মূল রাখতে হবে যাই হোক আমি এখন যে বিষয়গুলা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো আমল করার দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি একটা হলো নিজে ইস্তেহাত করা নিজে কোরআন শূন্য বুঝা বুঝে অনুযায়ী আমল করা মানে ইস্তেহাত করা আর না হয় যা যে জানে তাকে জিজ্ঞেস করে এটা কি করা আমল করা মানে তাকলিৎ করা বা ইতিপা করা দুইটা মানো কোরআন করতে হবে আল্লাহ সুক আমাকে নির্দেশ দিয়েছেন আমার কোরআন শুননার উপর আমল করতে হবে কিন্তু আমল করার ক্ষেত্রে আমার দুইটা কথা একটা হলো যদি আমার ইশতেহাতের যোগ্যতা থাকে তাহলে আমি কি করব ইস্তেহাত করব না হলে কি করব অন্যের অনুসরণ করব অন্য তাকলিদ করবো ইশতেহারটা কি ইস্তহাদ হলো কোরআন সুনার যে বিধি বিধান আছে কোরআন থেকে বিধিবিধান গুলা কি করা আহরণ করা মানে কোরআন কিছু বিষয় আছে একবারে স্পষ্ট যেগুলো সাধারণ মানুষ বুঝে এগুলোর ক্ষেত্রে ইস্তেহাদের কোনো বিষয় নাই কিন্তু কিছু বিষয় আছে একটু আমাদের কাছে অস্পষ্ট মনে হয় যে বিষয় আমাদের কাছে অস্পষ্ট মনে হয় এই বিষয়গুলা কি করা এই বিষয়গুলা নিয়ে গবেষণা করা গবেষণা করে একটা সিদ্ধান্ত বের করা এই সিদ্ধান্ত বের করে এই সিদ্ধান্ত অনুযায়ী কি করা আমল করা এটা হলো ইস্তেহাদ কোরআন সন্ন্যার উচুল অনুযায়ী শরীয়তের উচুল অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী কি করা কোরআন শূন্য কিছু বিষয় যেগুলো আমাদের কাছে অস্পষ্ট মনে হয় অস্পষ্ট বিষয়ে কি করা ইস্তেহাত করা চেষ্টা সাধ্য বা চেষ্টা করে গবেষণা করে একটা কি করা ফলাফল বের করে এটার উপর আমল করা হলো ইস্তেহাত তবে ইতেহাত কিন্তু যে কেউ করতে পারবে না মনে করেন আপনি আরবি পারেন না আপনি আবার কি ইস্তেহাতের দাবি করতেছেন না এই ইস্তেহাতের দাবি করলে কিন্তু চলবে না এই ইস্তেহাতের দাবি করলে চলবে না कारण इश्तेह शर्तुम हादी विषय भलोधारणा विषया विषय सालाबल से सहबाइकर इजमा आगे जथेष पर मेधावी होते हैं गभी हम अपनी इश्तेहतर जो सारे बार करते हैं আবার আপনার তাকোয়া থাকতে হবে যদি আপনার যদি মধ্যে তাকোয়া না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না ইস্তেহাত করতে না কেমনে ওই সময় আপনি আপনার নিজের যে মতটাকে করবেন নিজে যেটাকে পছন্দ করেন এটাকে সাবিত করার জন্য কি করবেন চেষ্টা করবেন এর কারণে কেউ যদি ইসতেহাতের সামর্থ্য হয় তাহলে ইসতেহাত করবে ইস্তেহাতি আমল করবে যদি যদি না পারে ইস্তেহাতের শর্ত তার মধ্যে পাওয়া যায় আরবি সম্পর্কে ধারণা না থাকে ইস্তেহাতের যে যোগ্যতাগুলো আছে এই যোগ্যতা বিষয়ে তার যদি ধারণা না থাকে তাহলে কি করবে সে কোন আলেমদের অনুসরণ করবে আছে ইস্তেহাতের কিছু ধরন বিভিন্ন ইস্তেহাদ এখনো বাকি আছে বা আমাদের বর্তমান যুগের উলামায়েরাম এখনো কিন্তু ইস্তেহাত করতেছেন নতুন নতুন নব নতুন নতুন অনেক বিষয় নিয়ে বাকি শরীয়তের সব বিষয় নিয়ে যে করার যে বিষয়টা এটার এখন জরুরতি পড়ে না মনে করেন হয়তো যোগ্য লোক আসে না মনে করেন সব বিষয় নিয়ে আবার বসা সব বিষয় নিয়ে নতুন ভাবে করা এটা কিন্তু কি হয় না এটার জরুরত পড়ে না তবে কিছু কিছু ইস্তেহাদ যেগুলো এখনো বাকি আছে যেগুলাকে ও ইস্তেহাদ বলা হয় যেমন নতুন একটা মাসলা আসছে বিমানের মধ্যে নামাজ পড়া যাবে কিনা বিমানের মধ্যে যে নামাজ পড়ার যে বিষয়টা এটা কিন্তু আপনি পুরাতন কোন কিতাবে পাবেন না কোরআনের মধ্যেও পাবেন না কি স্পষ্ট হবে নস হবেনের নাম নিয়ে যে একটা হয়েছে এটা কিন্তু পাবেন না এটা সমাধান কেমনে বের করবেন আপনি কোরআন সুন্নার সেই উসুল অনুযায়ী ইস্তেহাদ করে কি করতে হবে আপনাকে একটা সমাধান বের করতে হবে এই সমাধানটাও কিন্তু এক পর্যায়ে ইস্তেহাদ শাখাগত বিষয়ে কিন্তু ইস্তেহাদ এখনো বাকি আছে যুজি বিষয়ে নতুন নতুন বিষয়ে ইস্তেহাদ এখনো বাকি আছে বা ইস্তেহাদো করছেন এখন যাওয়ার অর্থ হলো কি যে ইস্তেহাত পুরো শরীর তো সব বিষয় নিয়ে ইস্তেহাত করার এখন ওই সময় নাই আর এটার কিন্তু তো প্রয়োজনও নাই বাকি নতুন নতুন যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে ইসতেহাত করতেই হবে ইসতেহাত করতেই হবে ना तो पूर्ण होना समाधान बैर करते समाधाना आगत इ समाधान दी कुरान मध्य सुस्पष्ट विषय इश्तीहतर इश्तेहत कर सूझ आ ইতেহাদের বিভিন্ন স্তর আছে একজন মানুষ শুধুমাত্র মোকাল্লে হতে পারে বা মুক্তি হতে পারে শুধুমাত্র সে কিন্তু কি নাই কোন কিছু জানে না আওয়াম জনসাধারণ সে কি করতে পারে না কোনো কিছু জানে না বা সরিয়া বিষয়ে তার কোন ধারণা নাই তাহলে সে কি করবে উলামায়কর আমাদের ইতিফা করবে উলামায়কর আমদের অনুসরণ করবে তাকে করবে আরেকটা হলো ইস্তেহাত অর্থাৎ শরীয়তার সব বিষয় নাকি করবে ইসতেহাত করে সে অনুযায়ী কি করবে আমল করবে অর্থাৎ সব মাসালায় সেই ইস্তেহাদ করবে সব মাসালায় ইস্তেহাত করে সে কি করবে অনুযায়ী আমল করবে এ ধরনের অনেক কঠিন তিন নম্বর যে স্তর এটা হলে সে ইস্তেহাদও করবে মানে তাহ করবে আবার কি করবে অনুসরণ বা তাকলিত করবে কিছু কিছু ক্ষেত্রে কি করবে কিছু কিছু মাসালার ক্ষেত্রে সে করবে তাকলে করবে আবার কিছু কিছু মাসলার ক্ষেত্রে কি করবে সে করবে মানে আব্দুল ইসমাইলিদ শাহিদ রহমতুল্লাহ রাহম এরা কিন্তু এক মুস্তাহিদ ছিলেন আবার মুকল্লিদ ছিলেন মানে কিছু বিষয় ইস্তেহাদ করছেন মহাকিক ছিলেন তাহিক করছেন আবার কিছু বিষয় কি করছেন তাকলে তো এখন মাসালে আসে ইশতেহাত কি করা যাবে কিনা কিনা এর আগে আমি যে বিষয়টা আলোচনা করি এটা হলো যে তাকলে বিষয়টা আলোচনা করি তাকলেদটা আসলে কি কেউ কেউ বলে থাকেন যে তাকলে কি হলো দলিল ছাড়া কারো কথা কি করে নেওয়া মেনে নেওয়া এটা কিন্তু সঠিক মাফ না কেউ দলিল ছাড়া একটা কথা বলছে আপনি জানেন সে দলিলা আপনি জানেন এই মুফতি সাহেব কি করবে না দলিলের বিপরীত কি করবে না কোনো দলিল না জিজ্ঞেস করে কি করা তার অনুসরণ করা তার তাকলিফ করা এটা হলো আসল তাকলিত মানে একজন ব্যক্তি কি করলো একটা বিষয়ে আপনাকে ফতোয়া দিল যেটার কোন দলিল নাই তাহলে আপনাকে তাকলিদ করতে হবে না কোনো কিন্তু এসব বিষয়ে না তাকলিদ ভিত্তিতে কোন একটা কথা বলছেন এই দলিলের ভিত্তিতে কথা কে দলিল তলব না করে দলিল না চেয়ে কি করা মানার নাম হলো তাকলিদ মনে করেন আমাদেরকে অনেক সময় মেসেঞ্জারে নক দেয় ভাই এই মশলাটা বলেন তো আমরা একটা মাসলাটা বলি মাসলাটা বলি কেন আমাকে জিজ্ঞেস করলো সে জিজ্ঞেস করছে যে সে তো বলবে আমল করতে শুরু করে সে তো আমাকে দলিল জিজ্ঞেস করে নাই মাসলাটা জিজ্ঞেস করছে এটা তাকলেদ হয় নাই এটা দলিল ছাড়া তাকলেদ হইছে নাকি দলিলের ভিত্তিতেই তাকলে ধরছে অর্থাৎ কারো পর ভালো ধারণার ভিত্তিতে কি করা তাকে বিশ্বাস করে তাকে মারার নাম হলো তার মাসলামগুলা মারার নাম আর এই অনুযায়ী আমল করার নাম হলো তাকলিদ যদি কোন সময় সাব্যস্ত হয় সে কোনো মাসালা দলিলের বাহিরে বলছে কোরআন তার মাসালা বিপরীত কোরআন শুননার বিপরীত তার কোন মাসালা বিশুদ্ধ সুন্নার বিপরীত কোরআনের বিপরীত সাহাবাইকার ইজমার বিপরীত সে মাসালা বলতেছে তাহলে ইমাম হলো তার কি করা যাবে না তাকলিদ করা যাবে না সে মুস্তাহিদ হলো তার তাকলিদ করা যাবে না মুস্তাহিদর কোনো সময় এমন হয়ে গেছে মনে করেন কিছু মাসলার ক্ষেত্রে হয়তো উনার কাছে দু একটা হাদিস পৌঁছায় নাই হাদিস পৌঁছায় না এর কারণে রায়ের ভিত্তিতে কি করছে একটা মাসালা বলে ফেলছে পরবর্তীতে দুই ভাগ হয়ে গেছে কে না না আমাকে তাকলিদ করতেই হবে তাহলে না মুস্তাহেদ যেটা বলছে এটাকে কি করতে হবে মানতে হবে কোরআন শুন বাদ কোরআন শুননা বাদ এটা হলো তাকলিত শির এটা কি তাকলে বিষয়ে কোরআন হয়ে গেছে আর একজন কোনো কিছু নেই তারপরেও তাকলেদ করা এটা হলো তাকলেদের সির ঢালাভাবে তাকলেদকে শিরিক বলা এটা কিন্তু উগ্রতা ঢালাভাবে শিরিক বলা বলাকে সিরিক বলা এগুলা কিন্তু উগ্রতা যারা জানে না তারা তো জানবেশু আলহাম মারেন আল্লাহ তারা যদি জানে না তাহলে জিজ্ঞেস করলো না কেন কেননা অজ্ঞতার সমাধান তো প্রশ্ন করা সোয়াল করা জিজ্ঞেস করা তারা জিজ্ঞেস করলো না কেন এর কারণে এটা তারা বুঝে যায় কি মৌলিকভাবে তাকলিদ করা অনুসরণ করা মুক্তির অনুসরণ করা এটা কিন্তু এটা করতে হবে আপনি তো কোরআন আয়াতের তর্জমাই জানেন না বা হয়তো সঠিকভাবে কোরআন পড়তেই জানেন না তাহলে আপনি তাকলিদ ইতেবা এটা করতে হবে বাকি নির্ধারিত মাধ্যমে তাকলিদ করবেন কিনা এটা সামনে আসতেছে বিষয়টা আলোচনা করছি এখন হলো আসলে তাকলিদ করা এটা কি যায় হ্যাঁ তাকলিদ করবেন যারা তাকলে তাকলিদ করবে আল্লাহকের মধ্যে তিন নম্বর খন্ড দুই নম্বর পঞ্চাশ নম্বর দুইশো পৃষ্ঠা দারুল ফিক থেকে ছাপা উনি এটাতে বলেন আল্লাহ ওমান ইস্তাহাদ সাধারণ মানুষ অথবা যে ইসতেহাদের যোগ্যতা সম্পন্নতা আছে সে কি করবে সে ইস্তফা করবে এটা তার জন্য কি অবশ্য ফতোয়াহু এবং তার ফতোয়া যে কি করবে সে চলবে তো কিছু বলে এরপরে বলছেন আলিহিন ইসমাউল মাহুল এবং যারা কি করে না ইসতেহাতের তারা কি করবে অনুসরণ করবে উলামা একরাম ফতার কি করবে অনুসরণ করবে সাহাবাহরাম তবে তাবিন তবে তাবিন ওই সময় থেকেই সাহাব যুগ থেকেই যারা মনে করেন ব্রাহ্মণ সাহাব ছিলেন এলিম এত বেশি ছিল না ইস্তাহের যোগ্যতা ছিল না যারা মুস্তাহিদ সাহেব ছিলেন তাদের কাছ থেকে তারা কি করতো দিনের জন্য তবে দেখা যায় অনেক সময় কি করবেন আপনি একটা প্রশ্ন করছেন প্রশ্নের সাথে সাথে কি করবেন জবাব দিয়ে আপনাকে দলিল তো দলিল সহ জবেন মানে আপনাকে দলিল দলিল বলবে না দলিল না বলার অর্থ এলিল বলতে শেষে ইজমা যে সাধারণ মানুষ কি করতে পারবে মুস্তাহিদের মতলকের বা মুস্তাহিদের কি করতে পারবে আম ভাবে সাধারণ ভাবে কি করতে পারবে মুস্তাহিদের তাকলিদ মুস্তাহিদের ইতে করতে পারবে করতে পারবে ইস্তহাদ এবং তাকলিদক্ষেত্রে জায়েজলিদ জায়জুন সবার উপর ইস্তেহাদ আবশ্যক না তাকলিদ এবং সবার উপর আবার কিনা তাকলিদ হারাম না হারাম আমি তাকলে না স্তর আছে হাত সবার উপর তাকলিদ আবশ্যক না ইস্তেহাদ আবার সবার উপর ইস্তেহাদ ও না হারাম না সবার উপর তাকলিদ ও আজিব আবার কি ইস্তেহাদ হারাম এটাও না তার জন্য এখন হল যে ইস্তেহাত করার সক্ষম অনেক সময় দেখা যায় সে পুরোনো শরীরে সব করতে সক্ষম না কিন্তু যুদ্ধ দুই একটা মাসলারি করতে পারে ইস্তাহ করতে পারে তাকে করতে পারে তাহলে সে কি করবে তাকে কি তাকলেদ করতে করতেই হবে নাকি তাকলেদ করলে চলবে এটার মধ্যে ইফতিলাফ আছে তবে বিশুদ্ধ মতামত হলো যদি ইস্তেহাত করতে সক্ষম না হয় যেমন দুই দুই দিকে কি সমান মাপের দলিল আছে অথবা সময়ের সংকীর্ণতা অথবা তার কাছে দলিলটা স্পষ্ট হচ্ছে না এর কারণে যদি সেই করে না ইস্তেহাতের যোগ্যতা থাকা সত্ত্বেও বা কোনো এক বিষয়ে ইস্তেহাতের যোগ্যতা থাকা সত্ত্বেও করতে পারতেছে না সে ইস্ত না করে তাকলে করতেছে তাহলে কি করতে পারবে তার জন্য এর কারণে কি এখন সে যেহেতু অক্ষম তাহলে এর বিপরীত যেটা যখন মানুষ অক্ষম হয়ে যায় তখন কি করতে হবে এর পরিবর্তে যেটা পরিবর্তিত বিষয়টা করতে করতে হয় মানে বদলটা করতে হয় যেমন কেউ যদি তাহারাত যদি তার ওজুর পানি থাকে ইস্তাহ করবে সক্ষম হলে ইস্তেহাত করবে তাকলে তা কি করবে যে সক্ষম না হয় তাহলে কি করবে তাকলেদ করবে এই গেল ইম্ন তাইমা রহমতুল্লাহ আলহিৎ কথার খুলাসা আর একটা কথা মাঝে বলে ফেলি তার কোন মাঝাবি যা বলবে মুক্তির ফতোয়াই তার মাঝাব মুফতি যা বলবে এটাই মাঝাব মুফতির ফতোয়া মুক্তি যদি সঠিক করে তাহলে আমল করবে মুক্তি যদি বেটিক বলে তাহলে মুফতি এটার গুণাগার হবে কিন্তু সে যদি জানতে পারে যে মুক্তি এটা ভুল বলছে তাহলে কি করবে অন্য মুক্তি কি করবে সে অনুসরণ করবে যাই হোক আমরা এখন যে বিষয়টা বুঝতে পারলাম যে যার ইশতেহাদের যোগ্যতা আছে এখনো ইস্তেহাদের কিছু ধরন আছে সমসাময়িক বিষয়ে এখনো ইস্তেহাত হচ্ছে ইস্তেহাত করবে ইস্তেহাত করে করবে সক্ষম না হলে চাকলিত করবে নির্ধারিত মাঝাপের করা যাবে কিনা এটা নিয়ে একটা করা যাবে না বলছেন করা যাবে কিন্তু বিশুদ্ধ মতামত হলো যে নির্ধারিত একটা মাঝহা কেউ করলো কেউ শাহিবের অনুসরণ করলো হাম্বালি মাঝে অনুসরণ করলো সেই করতে পারবে হ্যাঁ তাহলে করতে পারবে যখন একটা মাঝাব মানতে পারবে যায় তার জন্য কিন্তু যায় সেই করতে পারবে যারা ও ফরাজ বা ওজু করা যেভাবে ফরজ এভাবে কিন্তু আজীব বলেন নাই আমি যেহেতুটুকু আমার ধারণা বা জানি পড়ছি তারা ওইশে বসেন যেমন সম্মানিত সম্মানিত হয়ে গিয়েছেন আমরা কিছুটা সময় অপেক্ষা করে চলে গেছিল এখানে কিছু কথা আমি বলেই নাই নেট চলে যাওয়ার কারণে আমি যে কথা বলছিলাম দেখেন তাকলে শেত্রে কিন্তু তাকলে এবং ইচ্ছা ইচ্ছা করতে পারবে তাকে করতে পারবে কেউ তাহলে তাকে যদি তাহাকে সামর্থ্য না রাখে তাকলে তাকলেদের উদ্দেশ্যটাও কিন্তু কোরআন সুন্নাটা বোঝা অর্থাৎ কোরআন সুন্না আমার চেয়ে বেশি কি করেন আমাদের সালাপরা গ্রহণ করা এই বুঝটা গ্রহণ করাই কিন্তু মূলত থাকলে আচমকাল যে নতুন কোনো কিছু এমন কিছু কিছু না মানুষ যদি ইত্যাদে পাড়ে হাওয়া থাকে হ্যাঁ মাঝহ মাঝহা যে বিষয়টা বলছিলাম যে কেউ বলছেন মাঝহাব ও আজিব মাঝহাব ও আজিব দ্বারা মূলতাদের উদ্দেশ্য হল কিন্তু হ্যাঁ কি করছেন তাকলিদ করা আর নির্ধারিত একটা মাঝহ মানা দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন তাকলিদ করা মুস্তাহিদদের তাকলিদ করা করা এবং মানা মানা আমরা প্রাধান্য দিই করে সালাব মাঝাব মানহাজ অনুসরণ করে চলতে পারে মাসালার অনুসরণ করে চলতে পারে তাহলে এটা কি নেই তাদের এটাও সুযোগ আছে কোনো সমস্যা নাই তবে এটার হ্যাঁ দুঃখিত মাঝে মাঝে অনেক সমস্যা হয়ে যায় যাই আমি যে বলছিলাম যে তাকলিদ করা এবং নির্ধারিত একটা মাঝাব মানা দুইটার মধ্যে কিন্তু কি আছে ডিফারেন্স আছে তাকলিদ মানা কোন কোন ক্ষেত্রে কিন্তু আছে কিন্তু মাঝাব মানা আমরা যে বিশুদ্ধ মতামত যেটা বললাম এটা হলো কি নির্দারিত একটা মাঝাব মানা যায় বৈধ আছে এতে কোনো সমস্যা নাই এখন হলো আমি নির্ধারিত একটা মাঝাব অনুসরণ করি এখন কি অন্য মাঝাবের কোন মাস গ্রহণ করতে পারবো যদি আমি মহাক্ষিক হই তাহলে আমি তো মহাক্ষিক হলে তো আমার তাকিকের মাধ্যমে যেটা প্রাধান্য পাবে এটাই তো গ্রহণ করব অন্য মাঝাব কি একবারে চারো মাঝাবের বাইরে গিয়ে যদি আমি কি করি কুরআক কোন একটা তাকিক আমার সামনে আসে আমি আমি কি করতে পারবো করতে পারবো এতে কোনো সমস্যা নাই কিন্তু যারা সাধারণ মানুষ তারা কি করবে তাদের জন্য বিষয় হলো যদি কোন নির্ধারিত তারা অনুসরণ করে যেহেতু অনুসরণ করা যায় তারা যদি দেখে যে আরো বড় মাসলাটাকে প্রাধান্য দিচ্ছেন বা আরো কোনো বড় মহাপকে ওই মশলাকে কি করতে করতেছেন প্রাধান্য দিচ্ছেন মানে কোনো আরো বড় একজন মুফরির প্রাধান্যতা প্রাধান্য দেওয়ার কারণে যদি সে অন্য কোন একটা মতকে গ্রহণ করে তাহলে এতে তার কোনো সমস্যা নেই বা যদি দেখা যায় যে দলিলের ভিত্তিতে ওই মতামতটা কি সবচেয়ে বেশি বিশুদ্ধ যদি সে কোনোভাবে ওই মতামতটা বেশি প্রাধান্যযুক্ত বা কোরআন সুন্নার বেশি আক্রম বেশি নিকটবর্তী তাহলে ওইটা আমরা গ্রহণ করবো গ্রহণ করা অজীব আমি নির্ধারিত একটা মধাপ মানলেও যে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে ওই মাঝাবের মনে করো অন্য একটা মাঝহাড় অন্য একটা মুস্তাহিদের একটা কথা আরো বেশি বিশুদ্ধ তাহলে বরং আমার এইটা না মেনে ওইটা মানে আমার ওয়াজিব এটা আমাকে মানতে হবে আর এটাই হল ওয়াতি আল্লাহ সুবাহর পরিপূর্ণ অনুসরণ এটা হাত এবং রসুল সাল আলিহালামের পরিপূর্ণ এটাহাত যদি আমি বলি না না সব পিতা হাতিস সব বাদ দেন সালাব্দের কথা বাদ দেন আমি যে মাঝধাবের অনুসরণ করছি ওই কথাটাকেই আনেন না এটা মারাত্মক ভুল হবে অনেকে ভুল করেও থাকেন কেউ কেউ ওয়াজিবকে এমন ভাবে বুঝেন মনে করেন কেউ নির্ধারিত মাঝাব ওয়াজিব মনে করে এমনও অনেকের হয়েছে শুনেছি বা পেয়েছি ও দলিল সামনে আমার আছে একটা মাসলার ক্ষেত্রে অনেকের আমরা নির্ধারিত একটা মাঝাবের বিপরীতে লিখছেন কিন্তু তারা কি কর উনি কি করছেন উনার তাহিকের মাধ্যমেও এটা সাব্যস্ত হয়েছে যে না ওই মাঝাবের মনে করেন শাহী মাঝাবের মশলাটা সবচেয়ে বিশুদ্ধ যেহেতু আমি একটা মাঝহের মুখ তাহলে আমি কি করতে পারবো না আমি আমার মাঝাবের ইমাম যেটা বলছেন এটাই গ্রহণ করব আমার তাহে ইংসাপ ওইটা ইংসাফের ক্ষেত্রে ওইটা সঠিক হওয়া সত্ত্বেও আমি কি করতেছি না আমি এটা গ্রহণ করতে পারলাম না এটা কিন্তু এক ধরনের শির্কিন্ন ধরনের কেউ বলে ফেলে কেমনে এটা ক্ষেত্রে আটকাইবেনবর হয়ে যাচ্ছে না যে আপনি মহাককে আপনি কিছু কিছু বিষয়ে ইস্তেহাত করতেছেন আপনার যোগ্যতা সবকিছু আছে তার এক বিষয়ে আপনার কাছে স্পষ্ট হয়েছে যে এটা কোরআন সবচেয়ে মহাফিক তারপরে আপনি গ্রহণ করছেন না বলতেছেন না আমাকে ইমামের মুখালির তাকলে করতে হবে কে বললো ইমাম তো এটা কখনো বলেন নাই ইমামও তো কখনো এটা বললেন না যে সব কথার মধ্যে আমাকে তাকলেদ করতে হবে এইভাবে যদি আমরা মনে করি যে ইমামের সঠিক হক বোল হোক কোরআন সুন্নার মোয়াফিক হোক মোহালিফ হক সবকিছু আমি গ্রহণ করব এই ধরনের তাকলেদ সে এই ধরনের তাকলেদের কোনো ভিত্তি নাই এটা তাকলে আমরা আল্লাহ সুবাহ করবো সালামের এতায়াত করব। কিন্তু সালাবদেরকে মানবো সালাবদের বুঝে অনুসরণ করবো করব। কিন্তু দেখা যায় যদি কোনো কোনো বিষয়ে হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে অন্য কোনো মাসটা বেশি মোহাফিক মনে হয় কুরান মনে হয় আমাদের তাহকিকে ধরে তাদের তাহিকের যোগ্যতা তারা এটা গ্রহণ করবে বা যারা মানে যোগ্যতা যোগ্যতা সম্পন্ন অনুসরণ করে চলেন স্পষ্ট হয় তাহলে কি করতে হবে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে এ দলিল অনেক কাছে এখন যে আমি আপনাদেরকে এ বিস্তারিত দলিল দেব আসলে এই সময়টা সুযোগটা নাই আপনারা একসময় কি হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন সময় কিন্তু প্রায় শেষই হয়ে গেছে ঠিক আছে আপনারা বিরক্ত করবেন আমি আলোচনা এত বেশি লম্বা করছি না তো যাই হোক আমার কথার খুলাসা হোক বিশ্বাসে ওয়াজীব সাধারণ মানুষ করবে যারা ইস্তেহা করতে পারবেহাত করা তাকিক করা তাকিক করে আমল করা আর মাঝহা মানার ক্ষেত্রে মাঝহ মানা কেউ ওয়াজিব কেউ বলছেন জায়েজ বিষয়টাকে আমরা প্রাধান্য দিই কিন্তু মাঝহাঁ মানার ক্ষেত্রে দেখা যায় যদি কি করা যায় মাঝাব মানার ক্ষেত্রে আমরা কি করতে পারবো অন্য কোন একটা মাঝাবের কোনো কথা বা অন্য কোন একজন বা অন্য কোন একজন মহাকরণবশত আমি মাঝাবে একটা বিষয় অনুসরণ করি দেখতেছি ওই মাঝাবে একটা সহজ বিষয় যাই চলে যায় অথচ আমার কোনো জরুরত নাই কোনো প্রয়োজন নাই তারপরে করতেছি ওটা গ্রহণ করতেছি তাহলে এটা আপনার জন্য হারাম হবে এইভাবে মনে করেন একটা বিষয়ে দলিলের বিষয়ে যদি দেখি যে দলিলের বিষয়ে ওই বিষয়টা আকো দলিলের বিষয়ে কি করতে পারবো আমরা করতে পারবো তাহলে ইতেবায় দলিল আর ইত্তবায় হওয়া দুইটা ভিন্ন ভিন্ন ইতেবায় হাওয়া বা পবিত্র অনুসরণ করে আমি একটা মাঝাব অনুসরণ যদি জায়জ মনে করে অনুসরণ করতেছি অন্য মাস ভাবে কোনো কিছু অনুসরণ করতে পারবো না কিন্তু না এটার উপর আমল করতে পারব না তো হোক যদি কেউ নির্ধারিত কোন অনুসরণ না করে বরং কি করে আবার অনুসরণ করে নিধার তো একটা মাঝাবের সে কি করতে পারে অবশ্যই উনাকে অনুসরণ করে চলতেছে করতে পারবে রাবে হাসান উনি তো কয়েকটা দলে বিভক্ত করছেন এটা হানাপি চারটাকে কি করছেন শেহার অনুযায়ী প্রবৃত্তির অনুসরণ না করে দলিল ঋতু বা করে যদি কোন একটা গ্রহণ করে এটা তো তার জন্য আবশ্যক করতেও হবে তাহলে এতে কি নাই কোনো সমস্যা নাই সমস্যায় কোন কিছু নেই যেখানে একটা বিষয় সালাফদের অনুসারী কারা একটা বিষয় হলো সালাফদের অনুসারী কারা সালাব্দ অনুসারী কি এখনো আসে হ্যাঁ সালাব্দ অনুসারী আসে মনে করেন তাহলে তাদের আমল যদি যদি কোরআনার মহাফিক হয় সালাফদের মহাফিক হয় তাহলে সালাব্দ অনুসারী অবশ্যই অনুসারী এখন অনুসারী আবার কেউ যদি নির্ধারিত মাজব না মেনেও সালাবদের অনুসরণ করে তাহলে ওরাও সালাব্দ অনুসারী কিন্তু কেউ সে বাস্তবে কিন্তু আমাদের অনুসরণ করতেছে না ই আমরা তো সালাফ ছিলেন কিন্তু বাস্তবিক ইমামদের অনুসরণ না করতেছে হ্যাঁ তার দাবিকে আমি এক্সিলেন্ট জানাই তার দাবি ঠিক আছে সে করতেই থাকুক কিন্তু সে নাম দেওয়ার পরে যদি দেখা যায় আসলে সে সালাব্দ অনুসরণ করতেছে না সালাফরা যে মানহাজটা বলে গেছেন এই মানহাজের অনুসরণ করতেছে না সালাফরা যে পথ দেখে গেছেন সালাবের পথ অনুসরণ করতেছে না সে যদি নিজেকে সালাফি দাবি করে সালাফের অনুসারী দাবি করে সে সালাফি না সালাব্দের অনুসারী কখনো না দেখেন নাম নিলেই সালাফি হওয়া যায় না বরং কর্মে আমি যে সালাবদের অনুসারী এটা বলতে হবে যারা আছে অনুসারী তারাও তো বলতেছে যে আমরা সালাবদের অনুসারে সালাফি আমরা মূলত সালাফি হ্যাঁ আপনারা সালাফি হন সালাফি বাকি সালা হুবহু পূর্ণাঙ্গল করতে পারেন তাহলে আপনার সালাফি এর কারণে আপনারা আহলুসামাতের থেকে বের হয়ে যাবেন না আহলুস জামাতে থাকার মূল ভিত্তি হলো যে যারা সাহাবাহী কারাম সালাবদের যারা অনুসরণ করবে শ্রদ্ধা করে এটাকে বৈধ মনে করে জড়ায় না বা এটা নিয়ে গালাগালি করে না দার্লিকভাবে কোন আলোচনা করে তাহলে কি করা যাবে না ভিন্ন চোখে দেখা যাবে না দেখেন আমরা সব কিছুর ক্ষেত্রে কিন্তু উম্মার ঐক্যটা লক্ষ্য করতে হবে সব দিকে উম্মা আছে আজ কুফানা আমাদের বিপক্ষে কিন্তু এক কিন্তু আমরা উম্মা মাঝাবে কত কিছু এক এক সালাফিয়াতের মধ্যেও কত দল উপদল এক এক মাঝধাবের মধ্যে কোন দল কত উপদল কত ধারা কত কিছু এইভাবে আমাদের বিপক্ষ হলে হবে না আমরা সমন্বয় করে চলতে হবে যে বিষয়ে ছাড় দিয়েছেন সাবাইকরা আমরা সে বিষয়ে ইস্তেহাদি ভুল হয় তাহলে ইসতেহাদি ভুল সময় দ্বন্দ্বের মাঝে দ্বন্দ্ব হলে কিন্তু কিন্তু তাদের ভাই ভাই থাকে এর আমরা ভাই ভাই থাকতে হবে আমাদের দ্বন্দ্ব হলে হবে না মিলে মিলে যেভাবে কোরআন অনুযায়ী যেভাবে মিলা যায় সব সময় চেষ্টা করবো যে কোনোভাবে আমরা কি করতে পারি সবাই উম্মা বিশ্বাস এক আমাদের নবী এক আমাদের আল্লাহ এক আমরা এক হতে পারি না কত এলা কত কিছু কত আকিদার মধ্যে কত ভিন্নতা তাদের তারপরে মুসলমানদের পক্ষে কি হতে পারে এক হতে পারে কিন্তু আমরা কত দলে উপদলে বিভক্ত এটা করা যাবে না উম্মাহর मसला हाथ्माहर स्वर उठा क्या निर्भर मध्य दलिल नहीं ग्रहण करबना तो, तो आपस कर আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম সালাব পরিচিতি নুসুস পাটে সঠিক পদ্ধতি যে আমরা সালাবদেরকে অনুসরণ করতে হবে ফিক পাটে সালাবদের অনুসরণ করতে হবে এরপরে আমরা আপেদার ক্ষেত্রে সালাবদের অনুসরণ করতে হবে ফিক এটা কোরআন শুননার কোন বাইরে না কোরআন শুননার বাইরে যেটা এটা ফিক না তাকলে ইস্তহাদি বলি কোরআন শুননার কোন বাইরে না কোরআন শুননার বাইরে যেগুলো এগুলো তাকলে দিনা ইস্তিহাদি না মাঝাব মানার ক্ষেত্রে অবলম্বন করতে হবে প্রান্তিকতা ছাড়তে হবে সাধারণ মুসলমানদের করণীয় কি এই যা বললাম সবই সাধারণ মুসলমানদের করণীয় যে আপনারা নির্ধারিত একটা অনুসরণ করবেন না আলেমদেরকে মানবেন আলেমদেরকে মানবেন নির্ধারিত একটা মাঝাবি অনুসরণ করার ক্ষেত্রে আপনারা করবেন না যদি দেখা যায় কোরআন থাকে তাহলে ওটা গ্রহণ করতে করবেন না হলে আপনাদের হবে মাঝধাবনা যদি আপনি মাঝহা যদি অনুসরণ না করেন নির্ধারিত মাঝহাপ কোনো সমস্যা নেই আপনি উলামায়করমদের যুগ শ্রেষ্ঠ উলামদের কি করবেন অনুসরণ করবেন দেখেন আমরা একজন মেয়েকে যখন বিয়ে দেই আমরা নিয়ে করে করে অনুসন্ধান দেখি যে ছেলের বাড়িটা কেমন দেখি না ওদের পরিবারটা কেমন ওদের ওদের মা কেমন ওদের বাবা কেমন এভাবে আমরা একটা ছেলেকে যখন বিয়ে দিই তখন দেখি যে মেয়েটা কেমন মেয়ের মা কেমন মেয়ের আর দেখলার কেমন সব ক্ষেত্রে কিন্তু দুনিয়া বি কিন্তু আমরা অনেক যা চাই ক্ষেত্রে সম্পন্ন ওলামায় আমরা নাই মহাফেকর আমরা নাই তাদেরকে আমরা জিজ্ঞেস করি আমাদের কোন পথে না কোন পদে আমাদের মুক্তি কোন মাসলার সবচেয়ে শরীরে সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে মহাকে এখন তো গ্লোবাল যুগ আপনি বিশ্বের যে কোনো জায়গায় যদি আরবি পারেন তাহলে তো বিশ্বের যে কোনো জায়গায় তাহলে আমাদের যে মৌলিকরণীয় হলো আমরা দিন শিখার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করবো যেভাবে আমরা একটা মেয়ে বিবাহের জন্য দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ছেলে বিবাহের বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক যাচাই বাছাই করি এটা এইভাবে আমরা দিন শিক্ষার ক্ষেত্রে কারা ভালোভাবে দিন শিক্ষা দিচ্ছে সালাবদের মানহাজ অনুযায়ী কারা দিন শিক্ষা দিচ্ছে তাদের অনুসরণ করবো তাদেরকে খুঁজে খুঁজে বের করব। আর আমি আরেকটা কথা বলছি আপনারা আরবি ভাষায় যোগ্য হন দিনের ভাষায় যোগ্য হন কিতাব পড়ার যোগ্যতা করেন দিনই কিতাব পড়া পড়তে অভ্যস্ত হন বারবার কিতাব পড়েন অনেক কিতাব আছে এখনো কিন্তু অনুবাদ আসেনি যেমন কিছু কিতাব আছে মনে করেন এই কিতাবটা পড়তে পারেন আব্দুল হাব খালি কিতাবটা চমৎকার কিতাব অনুবাদ আসার দরকার আসলে কোনটা করতো তাহলে ভালো হতো অনুবাদ আসার দরকার আরেকগুলো পড়ার দরকার আরেকটা কিতাব হলো আল ইনসাফ শাহ আলী মাহাদিস রহমতুল্লাহ আল ইনসাফ কিতাবটা অনুবাদ হয়েছে আপনারা খুঁজে দেখবেন কিতাবটা চমৎকার এই দুটা কিতাবকে শাহে আব্দুল ফত্তাহ আবুদ্দার রহিম সংকলন করেছেন এই কিতাবটা পড়বেন ইনশাল শুরু থেকে শেষ পর্যন্ত একবার বারবার বারবার পড়বেন ইনশাল্লাহ আপনাদের মাথা খুলবে মাথা খুলবে মধ্যম পন্থা অবলম্বন করাটা সহজ হবে কিতাবটা উম্মার ঐক্য মুসলিম উম্মার ঐক্য নামে সিরাদ পাবলিকেশন থেকে যে কিতাবটা বের হচ্ছে কিতাবটা পড়বেন ইমা ইবন তাইম হাজাম দুইজনের কিতাব শাহ আব্দুল্লাহ এটাকে সংকরণ করেছেন তাকি করেছেন এবং উনি ভূমিকা লিখছেন আমি আলহামদুল্লাহ অনুবাদ করেছি তাই হাসান ভাই ওইটাকে সম্পাদনা করে দিচ্ছেন এবং সিরাত পাবলিকেশন থেকে এটা বের হচ্ছে বারবার বলছে আপনার কিতাবটা পড়বেন ভালো করে পড়বেন আর আমাদের কিছু কিতাব আকৃতির বিষয়ে কিছু কিতাব আরো কিছু কিতাব ইলি থেকে অনেক কিতাব আসছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যাতে কিতাবগুলা কোরআনার মহাফিক হয় নুসুসের মহাফিক হয় সালাফের মানহাজের মহাফিক হয় এই কিতাব গুলা বারবার পড়বেন কোন বিষয়ে যদি পরামর্শ লাগে তাহলে কর্তৃপক্ষকে নক দিবেন না হলে আমাদেরকে নখ দিবেন চেষ্টা করবো আমরা পরামর্শ দিতে বা যদি আমাদের জানা না থাকে তাহলে বিশেষজ্ঞ যারা তাদেরকে জিজ্ঞেস করা হলেও আমাদের অনেক উস্তাদ আরবেও আমাদের অনেক উস্তাদ আলহামদুল্লাহ আছে বিভিন্ন বিষয়ে আমাদের আরবের অনেক শাহে আলমানের ছাত্র বা দেশেই তো বিভিন্ন বিষয়ে পড়ছে পড়ালেখা করছে আলহামদুল্লাহ আরবে পড়তেছে আরবে অনার্স করতেছে আরবে মাস্টার করতেছে আরবে বিভিন্ন পিএইচডি করতেছে আপনারা পরামর্শ চাইতে পারেন পরামর্শ নিতে পারেন কিতাব পড়বেন পরামর্শ নেবেন আর ক্লাস হবে বিভিন্ন দর্শ হবে আপনারা দার্স থেকে কি করতে পারবেন দার্স কেউ যদি করতে চান তাহলে ইচ্ছা করলে করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এরপরে ইলি থেকে আবার আমাদের প্রকাশনা বিভাগ আছে প্রকাশনা বিভাগ আছে ভাইয়েরা অনেক কষ্ট করে করতেছে আপনারা যদি ছাড়া ছাড়া দেন এবং আপনারা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এটা গ্রহণ করবেন আপনারা পরামর্শের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে সব মাধ্যমে আপনারা কি করবেন সহায়তা করবেন কিভাবে আমাদের উন্নতি হয় দিনের ক্ষেত্রে আমাদের উন্নতি হয় কিভাবে আমরা এক হতে পারি পুরো মুসলিম এক এক হতে পারি পারি জন্য জন্য কিছু করতে এটার আমরা চেষ্টা করব এটার জন্য আমরা চেষ্টা করব আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আসলে নষ্ট করলাম নষ্ট করলাম মানে কি আসলে নষ্ট না ইনশাল্লাহ আপনারা এটার জন্য সব পাবেন আমি নাদানের কথা যে শুনলেন গুরুত্ব দিয়ে শুনলেন এটার জন্য ইনশাল্লাহ আপনার সবের অধিকারী হবেন দিনের জন্যই তো আপনার আমার কথাগুলো শুনছেন এই জন্য ইনশাল্লাহ সব সব পাবেন অবশ্যই আশা করি সময় নষ্ট হয় নাই যদি আমার কোন ভুল হয়ে থাকে একবারে খোলা দারিলিক ভাবে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমি দারিলিক ভাবে আপনার জব যদি না দিতে পারি তাহলে আপনার কথাটাকে গ্রহণ করে নেব ইনশাল্লাহ কোনো দ্বিধাবোধ নাই আপনি যে মাস লাখের হন যে মাস হন যেই হন আমাকে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের যদি জব না দিতে পারি তাহলে আপনার তাহির অবশ্যই গ্রহণ করে নেব আমি তো আর আমি সবকিছু পারি এমন তো কিছু না আমিও তো কোরআন শুননা আপনারা যেভাবে কোরআন শুননার জন্য আবেগ নিয়ে বসেছেন আমিও কোরআন শুননার জন্য আপনাকে কোরআন শুননা বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাকে কিছু কথা বলতেছি বা ইলি মোহেব তার উদ্দেশ্যটা কিছু দিন শিখতে পারে যা রিয়া যেটাকে বলে সদাকায় যা কিছু হয় এর কারণে আপনারা সব ধরনের পরামর্শের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে হোক আপনাদের আমাদের ইলিমাহবের সহযোগিতা করবেন সবচেয়ে বড় সহায়তা হলো ইলি সাথে থাকবেন ইলি স্কুলিং হোক হোক সব বিষয়ে যারা যারা যারা আপনারা ইলিমাহ থেকে শিখবেন ইলিমের যারা ওস্তাদরা আছে তাদের যদি ভুল হয় তাহলে যারা আলেম আসেন ভুলগুলো ধরে দেবেন আমি আপনাদের আর আমি আর কথা লম্বা করছি না এমনি আমার কথাটা সমাপ্ত করে দিচ্ছি আল্লাহ সুত আমাদেরকে যে কথাগুলো শুনলাম তার মধ্যে যেগুলা সঠিক এগুলা যে এগুলার উপর আমল করার আমাকে এবং আপনাকে সবাইকে তা অফিস দান করুন আর আমি এটা দোয়া চাচ্ছি আসলে আমি আবার শাহুল ইসলাম উস্তাদ অনেকেই অনেক অসুস্থ আমাদের ইলমের সাথে সম্পৃক্ত বা দেশ আমাদের অনেক ভাইয়েরা সবাই তো দিনী ভাই আমাদের যারা দিনী ভাই যারা মুসলিম নাম মুসলমান মুসলিম যে ভাই হোক যারা যে জায়গায় যেভাবে কষ্টে আছেন অসুস্থ আছেন দোয়া করবেন আল্লাহ সুহানা যেন সবাইকে আমাদেরকে সুস্থ করে তোলে আমি আসলে অনেক অসুস্থ তারপরেও যেহেতু ইলিম একটা উদ্যোগ নিছে আবার এটা না করলে না হয় সবাই আগ্রহ নিয়ে বসে আছে এ কারণে আমি কষ্ট করেও করলাম আমার এই কাজটা আসলে নতুন এর কারণে ভুল হওয়া স্বাভাবিক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন ইল সাথে থাকবেন ইলমের জন্য দোয়া করবেন আপনাদেরকে আন্তরিক মুাইকুম আসসালাম